যাবতীয় প্রশংসা এবংস্তফা আলহিমের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহ আলীহি আগামী কালকের দিনটির নাম হচ্ছে আশুরা দশম মহরম আমরা আজকের এই আলোচনায় সেই আশুরা এবং কারবালা এই দুটি বিষয়ের কিছু আলোচনা করব ইনশাল আমরা সংক্ষিপ্ত আকারে এটা জানবো যে আসুরা কি জিনিস বন্ধুগণ আপনারা অনেকে আষারা মানে জানেন আষারা মানে দোষ আষারা শব্দের বিশেষণ হচ্ছে আসেরা আষারা শব্দের হচ্ছে আসেরা সে আসেরা থেকে আশুরা যার মানে হচ্ছে দশম দশ জন আরবি মাসের যেটা প্রথম মাস অর্থাৎ মহরম মাস সেই মহরাম মাসের দশম তারিখকে আরবি পরিভাষায় বা শরীয়তের পরিভাষায় আশুরা বলা হয় এই আশুরার গুরুত্ব কি ইসলামে আর বর্তমান যুগে আশুরাকে কেন্দ্র করে মানুষ কি করছে আমরা আজকে সেটাই জানার চেষ্টা করব ইনশাল্লাহ ভাই আশুরা বা মহরম মাসের দশ তারিখের একটা বিরাট ইতিহাস আছে এবং এর একটা বিরাট গুরুত্ব আছে আর একটা এই দশম তারিখের যে ইতিহাস কোরআনে বর্ণিত হয়েছে সেটি হলো মুসা আলিহালাম এবং ফেরাউনের ঘটনা আজকে জুমার ফুটবাই যারা সানাইয়া নামাজ পড়েছেন সেই খুতবা বা ঘটনাটি আলোচনা হয়েছে ঘটনাটার মর্যাদা বান নবী আমাদের রসুল সাল্লা পূর্বে ইসা আলিহালাম তার পূর্বে মুসা আলিহালাম প্রায় আড়াই তিন হাজার বছর পূর্বে তাঁকে নবী করে পৃথিবীতে প্রেরণ করা হয়েছিল এবং তিনি ছিলেন বানু ইসরায়েল গোত্রের নবী তাকে প্রেরণ করা হয়েছিল যে ফ্রাউন পৃথিবীর একজন অহংকারী বাদশাহ আর নিষ্ঠুর বাদশাহ পরিচিত ছিল মুসা আল এসালাম তার বাড়িতে লালন পালন হয় বিশেষ কায়দা কৌশলে অতপর বিশেষ এক ঘটনার কারণে তাকে ভয় দেখানো হয় এবং তিনি সেখান থেকে সেই ছেড়ে পালিয়ে যান রাস্তায় দুইজন মেয়ে কিছু পশুকে পানি পান করার জন্য একটি নদী একটি তালাব অর্থাৎ একটা পুকুরের কাছে দাঁড়িয়েছিল আর অনেক লোক পানি পান করা ছিল এই সময় মুসা আলহ ইসলাম সেই দুটি মেয়েকে লক্ষ্য করে বললেন তোমরা কেন দাঁড়িয়ে আছো কি ব্যাপার তারা বলল যে আগে পুরুষ মানুষেরা পানি পান করিয়ে নিক তারপরে আমরা আমরা পানি পান করাবো আমাদের পশুকে এরপর তারা সেখানে পানি পান করালো মুসা আলহ ইসালাম তার সেই পশুগুলিকে নিয়ে পানি পান করিয়ে দিলেন মেয়ে দুটো নিজের বাড়িতে চলে গেল ঘটনাক্রমে এই দুটি মেয়ে ছিল জাকারিয়া আলী ইসলামের মেয়ে যখন বাড়িতে গিয়ে দুই বন তার পিতাকে খবর দিল এক যুবক সেখানে বসেছিল সে আমাদের ছাগল পানি পানি পানি পান করিয়ে দিল বা আমাদের সহযোগিতা করলো জাকারিয়া আলহ ইসালাম বললেন তাহলে যদি সেই লোকটাকে আমরা আমাদের বাড়ির কর্মচারী করে নি তাহলে ভালো হয় না সম্মতি আট বছর তুমি আমার বাড়িতে কাজ করবে আট বছরের বিনিময়ে কি মেয়েকে বিবাহ দেওয়া হচ্ছে মানে আট বছরের মহারানার কারণে আপনারা পারবেন তো আট বছর খেটে আট বছর সেটা তোমার উপর নির্ধারিত যদি আরো দুই বছর করে দাও তাহলে সেটা তোমার উপর তুমি চাইলে আরো দুই বছর কাজ করে দিবে না চাইলে কোনো অসুবিধা নেই অতপর আট বছরের পর মুসা আল সালাম নিজের পরিবারকে নিয়ে যখন ফিরে আসছেন তখন রাস্তায় তুর পাহাড়ের কাছে আল্লাহাবুলের পক্ষ থেকে সালাম ওহিয়াস আদেশ করা হয় ফেরাউনের কাছে যাও ফেরাউনকে দাওয়াত দাও মুসা আল সালাম সেখান থেকে ফেরাউনের প্রাসাদে এসে যখন দাওয়াত দিলেন এই তৌসিদের তখন এবং নিজের মজেজা দেখালেন তখন তারা বলে উঠল এই তোমার মজেজা এই যে লাঠি যেটা সাফ হচ্ছে সেটা তো আসলে জাদুর বিষয় তুমি না তুমুল ঝগড়া বাঁধলো বিবাদ হলো অতপর গোটা দেশে যত জাদুঘর ছিল সবকে রাজপ্রাসাদে ডাকা হলো আর জাদুর প্রদর্শন করতে বলা হলো মুসা আলহ সাল্লামকে বলা হলো যে তুমি আগে করবে না আমরা আগে জাদু শুরু করব মুসা আলু সাল্লাম বললেন তোমরাই আগে শুরু করো সমস্ত জাদুঘরেরা যখন নিজের জাদু শুরু করলো রশিগুলি সাপের মতো দেখতে মনে হচ্ছিল মুসা আল সালাম তখন শেষে নিজের লাঠিটা ছেড়ে দিলেন বিরাট এক আসদাহা সাপ হয়ে সমস্ত তাদের যতগুলো জাদুওয়ালা সাপ ছিল শোকগুলো সবগুলিকে গিলে ফেলল এটা দেখে জাদুঘররা বুঝতে পারল যে না এটা জাদু নয় অবশ্যই এটা হচ্ছে নবী না হলে এরকম বড় কিছু করতে পারেনা একজন জাদুঘর তারা ইমান আনলো ফেরাউন বললো আমার বলার আগে তোমরা ইমান নিয়ে আসলে আমি কে আদেশ করার আগে তোমরা ইমান নিয়ে আসলে ওদেরকে শাস্তি দেওয়া হলো কিন্তু যারা ইমান এনেছিল তারা রাবসা ও হারুন মুসা এবং হারুন আলী হেমা সালাম তাদের রবের প্রতি ইমানে অটল থাকলো অতপর এমন এক সময় আসলো যে ফেরাউন মুসা আলি সালামকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নিল অতপর মুসা আল সালাম তার বাণী ইসরায়েল কমকে নিয়ে যখন পলায়ন করছেন এরকম সময়ে নদীতে নদী পার হতে হচ্ছে এক নহর পার হতে হচ্ছে আল্লাহ বিশেষ আদেশে যখন লাঠি দিয়ে ওই পানিতে মারা হয় তখন রাস্তা হয়ে যায় মুসা সালাম এবং তার সাথীরা যখন ভিতরে ঢুকে পড়েন আর শেষ নদীর তীরে উঠে যান তখন পিছন থেকে ফেরাউন এবং ফেরাউনের সৈন্যরাও সেই রাস্তায় চলতে লাগে আল্লাহ রাবুল আলমিন মাঝখানে পানিকে আদেশ করেন যে তোমরা মিলে যাও যখন পানি আপসে মিলে গেল তখন ফেরাউন এবং সকলে ডুবে মারা গেল ফেরাউন এবং তার সাথীরা তখন বানু ইসরায়েল গোত্র স্বয়ং মুসা আলসালাম এবং বানু ইসরায়েল তারা আল্লাহ তালার সুক্রিয়া আদায় করতো কৃতজ্ঞতা প্রকাশ করত রোজা রাখলেন আর এই ঘটনাটা ঘটেছিল এই মহরম মাসের দশ তারিখে যাকে আসুরা বলা হয় ক্লিয়ার ভাই এই দিনে এই ঘটনা ঘটেছিল বলে এর বিরাট মর্যাদা ইসলামে আছে এবং এর মর্যাদা স্বয়ং কোরআন শরীফ থেকেও পাওয়া যায় পাওয়া গেল মুস্তফা সাল্লি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন তখন মোদিনায় দেখলেন যে ইহুদিরা রোজায় আছে এই দোষ আল্লাহ রসুল সাল্লাম জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল সালুসায় আসেনা নবী সাল্লাম ইহুদের কে দেখেন যে তারা আসুরার দিনে রোজা রাখে রোজা তখন তারা উত্তরে বলল ইসরাহিম এটা সেই দিন যেদিন আল্লাহ রাবুল আলমিন বানু ইসরাইলকে তাদের শত্রুদের হাত থেকে পরিত্রাণ দিয়েছিল তাই মুসা আলহ সালাম রোজা রেখেছিলেন রোজা রাখতে হবে আমি বেশি রোজা রাখার হকদার কারণ এক নবীর একজন নবী সম্মানিত নবী তিনি যেদিন খুশি হয়েছিলেন এবং শত্রুর হাত থেকে পরিত্রাণ পেয়েছিলেন তাহলে সেই নবীর সাল্লাম নিজে রোজা রাখেন এবং সকলকে রোজা রাখার আদেশ করেন তাই যখনই মহরম মাসের এই দশ তারিখ আসবে বা আশুরার দিন হবে সেদিন আমাদেরকে কি করতে হবে সেদিন কি করতে হবে সেদিন রোজা রাখতে হবে যদিও এই প্রথাটা বানু ইসরায়েল বা ইহুদিদের ছিল কিন্তু যখন আমাদের নবী সাল্লা সমর্থন জানালেন আর নিজে এই বিধানটি পালন করলেন তখন এটা কার বিধান হয়ে গেল স্বয়ং আমাদের নবী সাল্লাহ আলু সাল্লামের বিধান হয়ে গেল এখন আর এটা বানী ইসরায়েলের বিধান না কিন্তু একটি প্রশ্ন আসলো সাহাবাদের পক্ষ থেকে জান্লার রসুল তাদের মতো হচ্ছে অথচ ইহুদি এবং খ্রিস্টানদের তো আমাদেরকে বিপরীত করতে বলা হয়েছে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম উত্তর দিলেন ফয়েদা কানুল মকবিল যখন সামনের বছর আসবে এবং তার একদিন আগে নবম তারিখেও রোজা রাখার ইচ্ছা পোষণ করলেন যখন ইচ্ছা করলেন তখন সেই জিনিসটা শরীয়তের অন্তর্ভুক্ত হয়ে গেল কিন্তু দুঃখের বিষয় ফালামিয়া মুকিল আমরা আমাদের কাছে এই বিধান নির্দিষ্ট হয়ে গেল যে আমরা যখন আসুর আর রোজা রাখবো তখন নবম তারিখেও রোজা রাখবো এবং দশম তারিখেও রোজা ওলামা কেরাম এ বিষয়ে অনেক আলোচনা করেছেন এবং অনেকের মতে যে সর্বোত্তম রোজা হচ্ছে আসুর আর রোজার মধ্যে সর্বোত্তম রোজা হচ্ছে যে নয় দশ এগারো তিনটি রোজা করবে আর দ্বিতীয় স্তরের সম্পর্কে বলেছেন যে নয় এবং দশ করবে কি কেউ যদি শুধু দশ করে তবুও চলবে সেটাও যায় এই আসুর রোজা এর ফজিলত কি এর ফজিলতের সম্পর্কে একটি হাদিস অবশ্যই আমি বলে দিতে চাইব আল্লাহ রসুল সাল আল্লাহাম বলেনা এবং আসুরার দিনের রোজা আমি আল্লাহ এক বছরের গুনাকে ক্ষমা করে দিবে বামার কাবারা স্বরূপ হবে হাজি মুসলিম রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন বন্ধুগণ এটাই হলো আসুরার আসল তথ্য তাৎপর্য আর এটাই হল ইসলামের আসল গুরুত্ব এই আসুরাকে কেন্দ্র করে যে মহর মাসের দশ তারিখে মুসা আলহ সালাম ফেরাউনের হাত থেকে পরিত্রাণ পেয়েছিলেন ফেরাউন ডুবে মরেছিল তার সেনাসহ সহ মুসা আলহ সালাম আল্লাহ রাবুল আলমিনের সুক্রিয়া আদায় করেছিলেন রোজা করার মাধ্যমে আমাদের রসুল সাল্লা আলি সাল্লাম সেই রোজাটি করেন এবং তার সাথে আরো একটি রোজা করার আদেশ করেন বন্ধুগণ কিন্তু আমাদের সমাজে এই মহরম মাসের দশ তারিখ কে বা এই জিনিস বলে কি করা হয় গোলমাল অন্য কিছু দেখা যাচ্ছে আমরা দেখছি যে এই ঘটনা বা এই বিষয়ের আলোচনা কম কিন্তু আমাদের কাছে যে বিষয়ের যে কারণে আশুরা প্রসিদ্ধ হয়ে গেছে সেটা হলো এমাম হাসান এবং হুসেন রাজি আল্লাহ এছাড়া আসুরার অন্য কিছু তাৎপর্য এই তারিখে করা হয় প্রথমত মনে রাখবেন যেই জিনিসটা আমাদের করতে হবে সেটা হলো আসুরার রোজা এবং তার আগে ওপরে একটি রোজা এটাই আমাদেরকে ইসলাম আদেশ করেছে এটাই হলো ইসলামের গুরুত্ব কিন্তু ঘটনা চক্রে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের মৃত্যুর পর প্রায় পঞ্চাশ বছর পর আল্লাহ রসুল্লামের মৃত্যুর কত বছর পর প্রায় পঞ্চাশ বছর পর ইরাকের কারবালার ময়দানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নাতি পুত্র হুসেন রাজি আল্লাহ শহীদ হয়ে যান পঞ্চাশ বছর পর যদি একটি ঘটনা ঘটে আল্লাহ রসুল্লামের মৃত্যুর পর তাহলে সেই ঘটনাটা কোরআনে পাওয়া যাবে কারণ যেদিন আল্লা রসুল সাল্লাম সেদিন আকাশ থেকে আর যেদিন সেদিন তার কথা বা তার হাদিসও বন্ধ তাহলে কারবালা যেদিন ঘটেছে আল্লাহ রসুলের মৃত্যুর প্রায় পঞ্চাশ বছর পর সেই কারবালার ঘটনাটা কি আমাদের শরীয়তের অন্তর্ভুক্ত হবে আর কোন চান্স নেই হওয়ার কোনো চান্স নেই কারণ তখন থেকে ইসলাম কমপ্লিট তারপর আল্লাহ রসুল আর যখন এটা ইসলামের অংশই হবে না তখন এর হবে না আর এটা আমাদের জন্য করাও কি হবে না উচিত হবে না তবে একটু জানব যে এই ঘটনাটি কি কার কি ঘটেছিল আসলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মৃত্যুর পর চারজন খলিফা যারা ইসলামিক ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছিলেন এবং যাদের সম্পর্কে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সুসংবাদ দিয়েছিলেন যাদের অনুসরণ করতে বলেছিলেন সুন্নাতিল কুমেফা আর রাশেদিন তোমার আমার সুনতকে ধরে থাকবে এবং খলাফা রাশেদিনের সুননত কে অনুসরণ করবে সেই চার খলিফার মধ্যে প্রথম খলিফা ছিলেন আবু বকর রাজি আল্লাহ তালা আনহো তারপরে দ্বিতীয় খলিফা হজরত উমর রাজি আল্লাহ আনহো তারপর তৃতীয় খলিফা ছিলেন হজরত উসমান রবিআল্লাহ তালহো অতপর চতুর্থ খলিফা ছিলেন হজরত আলী রবিহ আলী রবিহ মৃত্যুর পরসুলামের বড় নাতি বা হজরত আলী রবিহর বড় ছেলে তিনিও খলিফা হয়েছিলেন কিন্তু তিনি মিয়ার সঙ্গে একটা বিশেষ সন্ধির কারণে নিজের খেলাফত বা নিজের রাষ্ট্র দায়িত্ব সেই ক্ষমতা তাকে দিয়ে দিয়েছিলেন দেওয়ার পর তারপরে পঞ্চম আ খলিফার পিরিয়ড সেখান থেকে শেষ হয়ে গেছিল তারপরে সেই পঞ্চম হজরত হাসান রাদি আল্লাহ আনহক আর ষষ্ঠ ইসলামিক রাষ্ট্রের প্রধান ছিলেন মাবিয়া রাদি আল্লাহ তাল আনহো নামটা অনেকে খারাপ ভাবে নেয় এবং খারাপ মনে করে মাবিয়া একজন সাহাবি ছিলেন রাদি আল্লাহ এমন সাহাবি ছিলেন যিনি ওহি লিখতেন ছিলেন আকাশ থেকে যে ওহী আসতেন সাল্লা আলাই সাল্লামের সেল ছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লামের সালা ছিলেন সেই মহাবিয়ার তালা আনহ রাষ্ট্রপ্রধান হলেন অতপর তিনি যখন মার তার যখন মৃত্যুর কাছে আসলো মৃত্যুর পূর্বেই তিনি তার ছেলেকে এই ইসলামিক রাষ্ট্রের ইসলামিক প্রশাসনের প্রধান দায়িত্ব তার ছেলেকে দিয়ে মারা যান তার ছেলের নাম ছিল ইয়াজিদ তার ছেলের নাম কি ছিল ইয় ভাই যোগ আপলোক বাংলা নেই সমাজ পা রে अगर आप लोग बैठना चाहते हैं तो बैठिए नहीं बैठना चाहते हैं तो आराम से आप लोग बाहर जाइये और यहां डिस्टर्ब मत कीजिएगा मैं बोल रहा हूँ आपको अगर नहीं समझ में आ रहा है आप लोग बाहर जाके बैठ सकते हैं वरना डिस्टर्ब नहीं कीजिएगा और अगर आप सुनना चाहते है तो आराम से सुनिए जय हुई कथा बोल से हलो यही जे मुआबिया रदी अल्लाह तन हो তার মৃত্যুর পূর্বে এই রাষ্ট্র ক্ষমতা হস্তান্তর করে যান কার হাতে হাতে ছিল তাহলে তিনি হলেন তাবেই এজিদ কি হলেন তাবেই যিনি ইমানের অবস্থায় সাহাবি দেখেছেন বা যার পিটা ছিল সাহাবি এখন এই যখন রাষ্ট্র খলিফা হলেন বা রাষ্ট্রপ্রধান হলেন তখন এজিদের হাতে প্রায় সারা বিশ্ব মানে সেই সময়ের মুসলিম সমাজ এজিদের হাতে বয়স করলেন মানে অঙ্গিকার করলেন করার পর তাকে রাষ্ট্রপ্রধান মেনে নিলেন কিন্তু কিছু লোক এমনও ছিলেন যারা এজিদ কে রাষ্ট্রপ্রধান হিসাবে স্বীকার করেননি যে কোনো কারণেই হোক এজিদ বয়সে ছোট হোক সে কারণে বিচক্ষণ কম হোক সে কারণে মোত্তাকি বেশি নয় সে কারণে আরও অন্যান্য যে কোনো কারণ হোক কিছু কারণে কিছু মানুষ তাকে রাষ্ট্রের প্রধান হিসাবে স্বীকার করেননি তার মধ্যে একজন ছিলেন হুসেন রাজি আল্লাহ তালা আর একজন সাহাবি ছিলেন বিচক্ষণ সাহাবি আব্দুল্লাহ জুবাই রিয়াল্লাহ তালানা তারা তখন যখন বায়াত করেননি মানে রাষ্ট্রপ্রধান হিসাবে স্বীকার করেননি তখন কিছু মানুষ মনে করে যে এ এজিদের চাইতে হুসেন তো অনেক ভালো কারণ তিনি হচ্ছেন আল্লাহ রসুলের পাওয়ার বা প্রদান হওয়ার প্রয়োজন আছে কিন্তু মদিনা মক্কা সহ প্রায় সব স্থানে এসজিদের হাতে বায় হয়ে গেছে এই সময় ইরাকের কুফা শহর থেকে কিছু মানুষ হুসেন রাজি আল্লাহ করে চলে আসেন তাহলে আমরা আপনাকে অনেক চিঠি আসে এবং অনেক বর্ণনাগুলোর ব্যাপারে যাই হোক হুসেন রাজি আল্লাহ তালহো হজের সময়ৌমিয়া মানে অষ্টম জিল হজ তিনি সেখান থেকে বের হয়ে যান কোথায় যাওয়ার জন্য কুফা কিন্তু তার তার পূর্বে তিনি মুসলিম কুফায় তারপর ওই তুমি খবর খবর শবর নিতে গিয়ে ওকেই হত্যা করে দেওয়া হয় এখন হুসেন রবি আল্লাহ তাল আহ যখন এই কুফার দিকে রওনা দিলেন তখন দেশের যিনি রাষ্ট্রপ্রধান তার দায়িত্ব কি হবে স্বীকার করছে না তাহলে বিদ্রোহী আরবিতে বলা হয় বাঘ এখন এই বিদ্রোহী কে দমন্ত করতে হবে রাষ্ট্র নেতাকে না হলে তো দেশ গোলমাল শুরু হবে সে কারণে তিনি ওবায়দুল্লাহ বিন জিয়াদ কে গভর্নর করে দায়িত্ব দিয়ে হুসেন রাজি আল্লাহর এই কাফেলা কে এবং এই কারবালায় পৌঁছান তখন এই গভর্নর তাকে ঘেরাও করে ঘেরাও করার পর যা কিছু আবসে কথা বলা হয় এক অপরের মধ্যে কোথার মধ্যে কোনো মিল হল না বা বলা যেতে পারে কোনো সন্ধিতে পৌঁছাতে পারলো না যখন সন্ধিতে পৌঁছানো গেল না তখন যুদ্ধ শুরু হয়ে গেল একটা বিরাট সেনা সেই সময় রাষ্ট্র বিরাট রাষ্ট্র এবং তাদের সেনাবাহিনীর সেনাবাহিনী ওবায়দুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে হুসেন রাজি আল্লাহতাল আনহ এবং তার সাথে তার পরিবারের যে লোকজন ছিলেন তারা প্রায় সত্তর জনের অধিক বলা হয়েছে ইতিহাসে এই সত্তর জন লোকের সঙ্গে যুদ্ধ বেঁধে যায় কত পর শেষ পর্যন্ত হুসেন রাজি আল্লাহ সেখানে এটা কখন ঘটে আল্লাহ রসুল একটা ঘটনা ঘটল এই ঘটনাকে কেন্দ্র করেই কিছু মানুষ আল্লাহ রসুল সাল্লি সাল্লামের এই নাতি বা বংশধরের সম্পর্কে বড় ধরনের ভক্তি এবং অতিরঞ্জন করতে শুরু করলেন কিছু লোক কিছু সম্প্রদায় আর এই কারবালার ঘটনাকে এত রং দিয়ে বলতে শুরু করলেন যে মনে হচ্ছে কারবালার ময়দানে শুধুমাত্র হুসেন রাজি আল্লাহ এবং তার সাথে যারা লোকজন ছিল তারাই হতো দুনিয়াতে মমিন মানুষ আর বাকি সমস্ত লোক যেন কাফের হয়ে গেছে বাকি সমস্ত লোক যেন এজিদ হয়ে গেছে বাকি সমস্ত লোক যেন এজিদের গ্রুপ হয়ে গেছে ওরা মনে করে এই এরকমই বিশ্বাস তাদের অন্তরে হয়ে যায় যে কোনো প্রেক্ষাপটে এবং যে কোনো ষড়যন্ত্রে হোক না কেন সেজন্য আলে বেত অর্থাৎ আল্লাহ রসুল সাল্লা সাল্লামের বংশধর কি তারা মমিন এবং ইমামের যোগ্য মনে করে বাকি আর কাউকে মনে করে না সব কারণে তারা অনেকগুলো কথা এবং বর্ণনা তারা বানাওয়াটির ক্ষেত্রে বলতে শুরু করে আর এদের রং চঙ্গে আমাদের দেশের কিছু সুন্নি মানুষও সাঁত দেয় সেটা আমি পড়ে বলছি যাই হোক আমি বলছিলাম যে থেকে মোড় নিয়ে নেয় সমাজে তৈরি হয়ে যায় যারা সেই কারবালার ঘটনাকে কেন্দ্র করে অনেক কিছু লেখালেখি করে এবং অনেক কিছু ইসলামের ইতিহাসকে মোড় দিয়ে দেয় যদি কোনো মানুষ এই ঘটনার ইতিহাস পড়তে লাগে সাধারণ মানুষ তাহলে অনেক গোলমালে পড়ে যায় কারণ যারা আলে বেদ বা হুসেন রাজি আল্লাহ এবং তার সাথে যারা ছিলেন সেই কাঠেলায় তাদেরকে যারা অতিরঞ্জিতভাবে ভাবে খুবই বাড়াবাড়ি ভাবে ভালোবাসেন তারা তাদের মতো করে ইতিহাস লিখেছে মানে শিয়া পন্থীরা এরা এদেরকে বলা হয় শিয়া আর অন্য নাম হচ্ছে রাফেদি এরা এই ঘটনাকে নিজের মতো করে সাজিয়েছে আর ইয়াজিদ এবং ইয়াজিদের সেনাবাহিনীতে যারা ছিল তাদেরকে দুনিয়ার সব নিকৃষ্ট করে দেখিয়েছে সেই কারণে যদি আপনি ইতিহাস পড়েন সেই যুগের আরবি হয় হয় তাহলে আপনি ভাববেন যে মনে হয় এই হুসেন রাজি আল্লাহ তালা এবং তার কাফেলা ছাড়া আর পৃথিবীতে হয়তো কোনো মানুষ ভালো ছিল না সবাই মুনাফের সবাই কাফের অথচ ইয়াজিদের সাথে অনেক সাহাবা নামাজ পড়তেন মোত্তাকি মানুষ ছিল এরকম না কিন্তু এই যুগের অনেক মোত্তাকির চাইতেই ভালো ছিল এজিদ যুদ্ধ করেছে ইসলামিক রাষ্ট্র পরিচালনা করেছে এবং ইসলামিক রাষ্ট্রের যেটা বর্ডার সেটা তার দ্বারা আরো বিস্তারিত হয়েছে সম্প্রসারণ হয়েছে অনেকগুলো খিদমত আছে এবং এজিদের সবচাইতে বড় ফজিলতে যে কথা বলা হয় কিছু মানুষ শুনলে চট করে বলে দেয় এজিদের প্রশংসা করছে সম্পর্কে আল্লাহ রসুল্লা সাল্লামের একটি বিশেষ হাদিস যে কুস্তুন তুনিয়ার যুদ্ধে যে শরিক হবে তারা ক্ষমাপ্রাপ্ত হবে আর এই কুস্তুন তুনিয়ার যুদ্ধে এজিদ কমান্ডার ছিল ইতিহাসে লেখা হয়েছে যে যখন হত্যা হয়ে যায় তখন এজিদ আফসোস করেছিল যে আমি তো এরকম করতে বলে নিজে হত্যা করে দাও হুসেন হত্যা করে দাও এরকম তো আমি তোমাকে আদেশ করিনি কিন্তু লিডার যখন যুদ্ধ করেছে সংগ্রাম করেছে যেই ঘটনাকে কেন্দ্র করে এরকম হয়ে গেছে এবং এরকম হওয়াটা পুরোপুরি একটা ভুল এবং একটা খারাপ জিনিস ছিল আর সেটার কোনদিনই সমর্থন করা যায় না তবে যেটা ঘটার ছিল সেটা ঘটে গেছে আমরা এখন যতই কষ্টাকি আর যতই রাগ করি আর যতই আপস করি সেটা কি যাই হোক ঘটে গেছে কিন্তু যে কথা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে সেই ওই শিয়া এই ঘটনাকে কেন্দ্র করে কারবালার মর্যাদায় আর আলে বায়তের মর্যাদায় আর তাদের প্রশংসায় এত বেশি কিছু লেখালেখি এবং বলা বলি করে যে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আমি তাদের এ সম্পর্কে কয়েকটি কথা বলি এই যে ঘটনাটা যেখানে ঘটলো কারবেলা একটু আগে আমি আপনাদের ইসলামের ইতিহাসের সাথে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষা নেওয়া যেতে পারে এটা আছে কিন্তু এর মাধ্যমে কোন বিধিবিধান আসবে এর ফজিলতা আসবে আর কিছু আসবে এরকম কিছু পাওয়া যাবে না তবে শুনেন শিয়ারা এই ঘটনাকে অনেক রং দিয়েছে ওইখানে একটা কথা আরও বলে দি আমাদের আহলুস জামাতের কাছে পুরান মজিদের পর যে সমস্ত বইগুলা অথেন্টিক ও যে সমস্ত বইগুলো নির্ভরযোগ্য সেগুলো হচ্ছে হাদিসের বই আর হাদিসের বইগুলির মধ্যে সবচেয়ে বেশি বখারি তারপরে মুসলিম তারপরে আরো অন্য অন্যান্য হাদিসেরা কিন্তু আপনারা কি জানেন শিয়ারা এই সমস্ত হাদিসের কোনো একটাও মানে না এরকম কোনো হাদিসের বই তারা স্বীকারই করে না কারণ কি তাদের কারণ হলো ওরা বলে থাকে এইগুলো বই লিখেছে সুন্নিরা আর সুন্নিরা আমাদের শত্রু আর সুন্নিরা অদুল নয় এই কারণে এদের এই সমস্ত বই পুস্তকের কোন কথা মানা যাবে না সেজন্য তাদের কাছে বোখারি মুসলিম কোনো ভ্যালু নেই ওদের কাছে যে বইগুলা বোখারি এবং মুসলিমের মতো ভ্যালু সেই সমস্ত কিছু বইয়ের নাম এখানে আসবে আমি যখন পড়ে শোনাবো তার মধ্যে লেখক হচ্ছে কারবারা জিয়ারতের ফজিলত বর্ণনা করছে আর এই ফজিলত আবার করান নাই আর আমাদের আলোচনা জামাতের কোনো বইতে নাই এগুলো ওদের বইতে আছে কি আছে শুনেন বলছে মান আসা কাবাল যে ব্যক্তি হোসেনের কবরের কাছে আসবে তাহলে আল্লাহ রাবুল আলামিন তার জন্য বিশ হজের নেবেন এটা কখন যদি ঈদের দিনে না আসে ঈদ ছাড়া অন্যান্য দিনে জিয়ারত করতে যায় কোথায় কারবালা বা হুসেন রাজি আল্লাহ বলছেন মবরুরাতি ওমান আর যে ব্যক্তি ঈদের দিনে আসবে কাতা বল্লাহ মিয়াতে হাজ্ ও মিয়াতে উমরা আল্লাহ রাবুল আলমিন তার জন্য একশো হজ ও একশো উমরা নাকি লিখবেন ঈদের দিনে যদি যান আর বলছেন ওয়ামান আতা আর যদি আরফার দিনে যায় তাহলে কাতা বল্লাহ আলফ উমরা তাহলে ও আলফ গজুয়া মা নবীন মুরসালিন আহেল অনুরূপ একশো গজুয়া একশো জিহাদ নী এবং রসুলের সাথে করলে যা ফজিলত হয় এরকম ফজিলত পাবে একটু আগে বলেছিলাম তাদের বিশিষ্ট বয়াল কাফি লেখক কোলায়নি খন্ড এক পৃষ্ঠা বলছে এ মক্কায় হজ হচ্ছে কত সেনাবাহিনী কত কিছু খিদমত আমাদের কারবালায় কিছুই দরকার করে না কারবালায় কি দরকার পড়ে না কোন দরকার পড়ে না ফজিল চলছে আপনারা যদি সচেতন মানুষ হন তাহলে দেখবেন আরাফার দিনে তাদের বিশেষ চ্যানেলে কারবালার হজ প্রচার করা হয় যেদিন আরাফার দিন হয় যেদিন ইমামের খুতবা হয় আরাফায় আলুসুন্না জামাতের যেদিন হজ হয় সেরকম সংখ্যায় তারা কোথায় জড়ো হয় কারবালায় জমাতে হয় টেলিভিশনে লাইভ দেখতে পারবেন ওরা এই হজকে গুরুত্ব দেয় না এই কারণে হজের সময় এদের সংখ্যা কম হবে অন্য সময় দেখবেন হজ মৌসুম ছাড়া অন্য ভরে কারণ হজ তো হাজার হজ হয়ে তাহলে আর কি দরকার আছে বলছিলাম যে এই কারণে এই ঘটনার পর একটা আলাদা মোড় নিয়ে নেয় কারবালার ঘটনা আর মুসলিম উমবার মধ্যে একটা বিরাট পার্থক্য এবং ফাটল শুরু হয়ে যায় আর একটা দল পুরাপুরি পুরি বাড়াবাড়িতে নিমজ্জিত হওয়ার পর এরকম ফজিলত এবং এরকম কিছু বর্ণনা শুরু করে তারা এ সকল বর্ণনা কোন আহলুসুন্না জামাতের বইতে পাবেন না ওদের বই পুস্তকে শুধু পাবেন এখন বিষয়টা কি ওরা বলছে আমরা কোনো তথ্য অন্যান্য কোনো মানুষের কাছে নিতে পারি না আলে বেত ছাড়া আল্লাহ রসুলের বংশধর ছাড়া আল্লাহ রসুল সাল্লামের বংশধরের নাম দিয়ে কতগুলো যে মিথ্য কথা বলেছে আর মিথ্যা বর্ণনা নিয়েছে সেটা শুনে শেষ করতে পারবেন না আর একটা কথা বলে দি কারা সম্পর্কে বলছেন তাদের হাজার তাহলে তোমরা হজ ছেড়ে দিবে আর হজের প্রয়োজন হবে না মোবাইল এখন কাবলা কি জানো না হারাম করা হয়েছে মক্কাকে হারাম করার পূর্বে যদি এটা তোমরা জেনে নাও তাহলে তোমরা আর মক্কায় হজ করতে যাবে না লেখক বাহারুল আনোয়ার বা বিহারুল আনোয়ার আর যার লেখক হচ্ছে এবং কি হয়েছে এটা তো কারবালার হুসেনের জিয়ারত হুসেন রাজি আল্লাহ তালা কবরের জিয়ারত এবং কারবালার জিয়ারত এবার আশুরার দিন যেহেতু এটা ঘটেছিল কোন দিন ঘটেছিল আশুরা মহর মাসের দশ তারিখে তখন ওই আশুরারত বর্ণনা করেছে সেই সমস্ত আল্লাহাম বলেছেন এটা ওদের কথা বলছে আসুরা যে ব্যক্তি আসুরার রাতকে জীবিত করবে মানে এই বাদতের মাধ্যমে জীবিত করবে ফা আবাদ আল্লাহ তাহলে সে যেন সমস্ত ইবাদত সমস্ত ফেরেস্তার ইবাদতের মত ইবাদত করল ফেরা কি ইবাদতের জন্য তৈরি আল্লাহর আদেশ ইবাদত করে থাকেন বলছে সমস্ত ইবাদত করে অতগুলো ইবাদত হবে যদি কি করেন কেউ আশুর আর রাতকে ইবাদতের মাধ্যমে উদযাপন করে বলছে ও আজরুল সিহা কাজ আর সেই একদিনের ইবাদতের আজর সত্তর বছর আরো বলছে যে ব্যক্তি রাকাতে সুরা ফাতে আর সুরা এখলাস পঞ্চাশ বার ফায় সালে চতুর্থ রাকাতে যখন সালাম ফিরাবে আরো হাদের শুনেন বলছে তাদের সাদেত ইমাম আসুরা যে ব্যক্তি আসুরার রাতে এই হুসাইনের কবরের কাছে রাত যাপন করবে কারা যেন সে কারবালার ময়দানে শহীদ হয়েছে এগুলা হচ্ছে তাদের কি বর্ণনা এই বর্ণনা মধ্যে একটি জিনিস চিন্তা করার কথা এই যে আমাদের বিরাট রাতগুলাতে ইবাদ সাথে মিল থাকছে সুরা হাতে একবার পড়ো কুলুয়া আল্লাহ আদার পঞ্চাশ বার পড়ো আর অন্য জায়গায় বলা হয়েছে কুলহা আল্লাহ আসবা এক বার পড়ো চিন্তা করছেন তো এই সব গোলমালের মধ্য দিয়ে মনে হয় সেগুলোতেও কিছু গোলমাল ঢুকেছে যাই হোক ভাই এটা ছিল কিসের ফজিলতে এর বর্ণনা আসুর আর কি ফজিলত আর কারবালায়ুসেন রাজি আল্লাহ তালা আনহর কবরের কি কি বর্ণনা এবার আর জিনিস শুনেন কারবালার ওই স্থান যেখানে হজরত হোসেন রাজি আল্লাহ তালা আনোহর দফন করা হয়েছে তার সম্পর্কে জানেন তার ফজিলত কি তার সম্পর্কে তারা বলেছে যে মা হেয়া ফজিলত আর যে কারবালা ও তুর্বাল্লাহাল ইমাম হোসেন যেই যে মাটিতে যেখানে ইমাম হোসেন দখন করা হয়েছে ওই মাটির এবং ওই ওই স্থানের ফজিলত কি তো তারা বলছে যে আন্না কাবা আল্লাহ ইার কাবার মাটিকে ওই করেছেন যে নিজে নিজেই নিজের ফখর করেছে প্রশংসা করেছে আন্না আরবালা মা ফ যদি কারবালার মাটি না হতো তাহলে আমি তোমার ফজিলত দিতাম না তোমাকে অগ্রাধিকার দিতাম কারবালার মানে না হলে কাবার কোনো মর্যাদা হত না এই সমস্ত রেওয়ায় সাথে আরো মিলে যে আমাদের দেশের যারা বলে যে নবী মোহাম্মদ তুমি সৃষ্টি না হলে দুনিয়া সৃষ্টি হতো না সেজন্য ভাই ইসলামের এই সকল জিনিস যতই গভীরে যাবেন ততই একটা জিনিস ফুটে উঠবে যে শিয়া এবং সুফিদের মধ্যে বিরাট মিল আছে যে সকল বর্ণনা এরা কারবালা এবং কারবালার ময়দান হুসেন রাজি আল্লাহ কবর এবং মাটির যে ফজিলত গুলো বর্ণনা করেছে এগুলোর সাথে ওখানে ওই সকল ফজিলতের মিল ঢুকে পড়ে কিন্তু বিষয়টা বড় কোনটা জিনিস সেখান থেকে যে কোনটা ঢুকে নি কবে ঢুকেছে এগুলা বিশেষ বিরাট রিসার্চ এর আছে যাই হোক হুসেন্লাহাম কোবরের মাটির সম্পর্কে বলা হচ্ছে মিন আকবার বলছে যে প্রত্যেক রোগের ঔষধ সেখানকার মাটি তারপরে বলছেন যে আন্না আর দা কারবালা কি আত্মবিন্না কারবালার মাটি জান্নাতের অংশ অংশ নয় আল্লাহ রসুলের মসজিদও নয় আর বিশেষ স্থান সেটাও না কিন্তু ফজিলত বন্ধুগণ এটাই হল ওই ঘটনা যে ঘটনাকে কেন্দ্র করে পৃথিবীতে তিন মসজিদ ছাড়া অন্য স্থানের জিয়ারত শুরু হয়েছে এবং ফজিলত বর্ণিত হয়েছে করা শুরু হয়েছে ইসলাম ক্লিয়ারলি বলেছে তিনটি মসজিদ ব্যতীত নেবালার এখন কোথায় শুরু হলো কারবালায় এই কারবালার যে দশম তারিখে আশুরার দিনে শহীদ হয়েছিলেন বলে সেই তারিখে জিয়ারত করলে এতগুলো নেকি হয় মানুষ সে তারিখের জিয়ারত শুরু করল সেই কোবরের সম কি আছে কিসের জন্য রাত প্রবাহ করবে কিছু সুপারিশ টুপারিস চাইবে কিছু প্রয়োজন আছে তাই না আর এই সকল জিনিসই ঢুকে পড়েছে সুফিদের মধ্যে যেমন তাদের কাছে পীর মসজিদের কাছে মানে পীর মাসারিদের করেন যেমন এরা বছরের দশম তারিখে যেদিন শহীদ হয়েছেন সেদিনটাকে উদযাপন করে হজ রূপে এরকম আমাদের দেশের ওই সকল পীরের যেদিন পীর মারা যায় সেগুলো উদযাপন করা হয় সুপে। যেমন করা হয় তেমন আরও ফজিলত বর্ণনা একটা ভয়ানক মোড় নিয়ে নেয় বিষয়টা আর একদল মানুষ পুরাপুরি ইসলাম থেকে বেরিয়ে গিয়ে কোরআন এবং সুন্নতকে ছেড়ে দিয়ে নিজের মতো বর্ণনা আর নিজের মতো কেসা কাহিনীর উপর পুরা একটা দিনকে তারা খাড়া করে দেয় দণ্ডায়মান করে দেয় এবং ওই হিসাবে তারা এ সকল কাজ করে মনে রাখবেন এই দিনের সাথে এই দিনের ফজিলত এবং এই দিনের কোনো নেই ছাড়া তবে এই দিনে আমাদের দেশে কি করা হয় দেখবেন রেডিওতে প্রকাশ চলছে আসুরার মাতম টেলিভিশনও চলছে আশুরার কথা টেলিভিশনও চলছে কারবালার কথা পত্রপত্রিকা চলছে এগুলোর কথা অথচ দেশে ফের কেউ শিয়া নেই দেশে আমার সবাই শুননি এগুলো কেমন করে আসলো আর কেন করা হচ্ছে এই দিনে দেখবেন আপনারা অনেক খবরা খবরে কিছু মানুষ খুব জোরে জোরে আর রক্তাক্ত করছে ব্লেড আর রক্তাক্ত করছে আর কিছু মানুষ কাপড় আর কিছু কাঁদতে পারে না চোখ দিয়ে পানি আসে না তবুও খালি চোখ কচলায় কচিলায় কাঁদন বের করছে এই কিছু ওলামা কেরাম আমাদের বলেছেন যে ধরো হোসেন রাজি আল্লাহ তার আহকে শহীদ করেছেন এরাই এরাই ডেকে ছিল এই কুফা বাসীনে ডেকেছিল তারপরে ডেকেছিলেন শহীদ করলো ওরাই হত্যাকারী আর হত্যা করার পর তোমার ভুয়া কাঁদন কাঁদছে মানে শুধুমাত্র নিজের দোষ ঢাকার জন্য না এরাই হচ্ছে আসল হত্যাকারী মনে রাখবেন এই দিনে মাতুন করতে হবে মানে শোক পালন করতে হবে ইসলামে এরকম কোন ঘটনা নেই যেখানে কারো মৃত্যুর পর বছর বছর ধরে শোক চলবে কেন হজরত হুসেনের চাইতে তার বড় ভাই হাসান ভালো মানুষ ছিলেন না দুজনের পিতা আলী আলীর আল্লাহ তাল ভালো ছিলেন না হরত আলীর চাইতে হরত উসমান আবু বফর এবং উসমান ভালো ছিলেন না তার চেয়ে হজরত রসুলের করিম সাল্লি সাল্লাম সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব না এই সকল লোকের মৃত্যুর দিনে কাঁদা কেন হয় না এই সকল লোকের কাপড় পরা হয় না দুঃখ লাগে আজকেই এক জায়গায় আলোচনা শুনলাম বলছে ইসলামকে বুঝতে হলে ইসলামের যাবের জিনিস শিখতে হলে হুসেন বিন আলী কে জানতে হবে তার কথা অনুযায়ী চলতে হবে মানে কোরআন হাদিস নেই আমাদের রসুল সাল্লা সাল্লাম নেই মানতে হবে হুসেন বিন আলী রাজি আল্লাহর কথা আরো দুঃখ লাগে ওরা যদি হুসেন বিন আলীকে ধরেছে তাহলে পীর সমাজেরা তাদের তরিকা কে ধরেছে তারা বলছে আব্দুল কাদের জিলানির শুনতে হবে খাজা মহিনুদ্দিন চিস্তিটা শুনতে হবে নাহলে যার পিঠে পীরের হাতে যেই পীরের হাতে বায় হয়েছে সেই পীরের শুনতে হবে আরো দুঃখ লাগে যারা এই শিয়াও নয় বেদায়ী নয় আল্লা রাবুর আলামী যার উপর গোটা বিধান এবং ওহী অবতীর্ণ করলেন নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম আজ দূরে চলে গেছে মুসলমানদের বিরাট সংখ্যা এরা কেউ ইমাম নিয়ে কেউ পীর নিয়ে আর কেউ হুসেন রাজি আল্লাহ তালা আনোহার বিধি বিধান নিয়ে তারা যা বলেছেন সেটাই বিধান আর ইসলামের কোরআন এবং আল্লাহ মধ্যে আমাদের দেশে দেখবেন কিছু মানুষ তাজিয়া তৈরি করে তাজিয়াটা কি জিনিস এটা হুসেন রাজি আল্লাহ তালা কাল্পনিক কবর ওই যে কাগজ দিয়ে আর অনেক কিছু দিয়ে তৈরি করেন এটা মিনারের মতো ওটা একটা কাল্পনিক কবর যে এখানে হুসেন কে কবর দেওয়া হয়েছে শহীদ করা হয়েছে অতপর পিছনে ঢাকঢল বাজানো হয় মান্ডা মতিচুর দেওয়া হয় ওখান থেকে বরকত নেওয়া হয় বলেন তো যারা মাটি দিয়ে একটা প্রতিমা তৈরি করেছে আর ওটাকে চুমা চাটি করছে আর বরকত দিচ্ছে আর ওর কাছ থেকে চাওয়া পাওয়া করছে আর কিছু মুসলমান হুসেনের কবর তৈরি করে কাগজ আর বাঁশ আর অমুক তমুক দিয়ে করার পর সকল কাজ করছে ওদের গুলো শিল্প হবে এটা কেন হবে না এটা কেন হবে না ওদের কাছে যখন ওরা মূর্তির কাছে মাথা মতো করলো তৈরি করা তখন বলে রে হাত দিয়ে তৈরি করো বেটা ওকে সালাম করো আর নিজে যখন তৈরি করা হয়েছে তখন এ তাজিয়ার সম্মান কতখানি দেওয়া হয় রাস্তাঘাটে জানেন আর এগুলো করে কে শিয়া তো নাই করে ওরাই যারা পীর পূজারী ওই জন্য বলছিলাম যে পীর পূজারিরাই আসলে শিয়াদের সাথে বিরাট এদের সম্পর্ক আর ভিতরে ভিতরে ওখান থেকে এ সকল কিছু ঘটে আসছে সেই জন্য এরাই সব তাজিয়া বের করে আর আমরা এগুলা দেখছি আর করছি আমরাও এগুলোর সঙ্গে সম্পর্ক রাখছি এটা ইসলামের আসলে কোন সম্পর্ক নাই মনে রাখবেন কোন মানুষের মৃত্যুতে मारा जाए चार मास दस दिन से शक पालन कर तब चापान शक नहीं इसमें शक पालन करा चार दिन चार मैं दस दिन धरे? কিংবা কোন পুরুষ কারো মৃত্যুতে তিন দিন ধরে মানে স্বাভাবিক যেগুলো সে আনন্দ ফুটির কাজ করে সেগুলো সে করবে না নজর সে খাওয়া দাওয়া উঠা বসা করবে বাড়িতে কিন্তু সারা বিশ্বকে দেখানো হচ্ছে হ্যাঁ আমরা অনেক কিছু করতে পারি নিজের নিজের শরীরটা নিজেই মারতে পারো আসা আর কিছু করতে পারো না আল্লাহ রসুল সাল সাল্লাম বলছেন দারাবাল খুদু দাওয়া সকাল জয়ু দা আবে সে লোক আমার অন্তর্ভুক্ত নয় যে ব্যক্তি মুসিবতের সময় বুক চাপড়ায় কাপড় ফাড়ে ছিঁড়ে আর উল্টা পাল্টা জাহেলি যুগের কোথার মতো বিলাপ করে আমার না আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এ সম্পর্কে অনেক কিছু বলেছেন কিন্তু একটি কথা মনে রাখেন যদি এরকম অঘটন দুর্ঘটনা ঘটে ইসলামে তাহলে কি করার আদেশ এসেছে আল্লাহ রাবুল আলামিন কোরআনে বলছেন الذين اذا اصابتهم مصيبه قالوا ان لله وانه الیه راجعون যাদের যখন কোন মুসিবত গ্রಾವ್ করে তখন তারা বলে ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অতঃপর যদি কোন মানুষ কাউকে হত্যা করে ইসলামে এই হত্যা করার বিধানটা কি ইসলাম থেকে বের হয়ে যায় না কবিরা গুনাহকারী হয় কবিরা গুনাহকারী হয় ইসলাম থেকে বের হয় না আজ কোন মুসলিম কোন মুসলিমকে নাহক হত্যা করলে কবিরা গুনাহকারী হয় যদি আজ এজিদ এবং আমাদের দেশের এই তীর ফিরা কুদে উঠবে বলবো এটা এজিদের বংশের লোক এজিদের সাথে আমাদের দূরের কাছের কোনো সম্পর্ক নেই কিন্তু যেটা সত্য সেটা বলতে হবে আর এই সত্য বলতে গেলে এরকম বিরাজী মানুষের মানুষ গরম হয়ে যায় বেড়াতি মানুষের সমস্যা হয় না হলে কোরআন শুন্নতে যে জিনিস আছে সেটা আমাদের বলতে হবে আহলুসুন্না বলছে মা এসজিদের সম্পর্কে কি বলেছেন যারা বড় বড় পন্ডিত তারা কি বলেছেন ইমাম জাহাবের মতো লোক বলছেন যে এসিদ এমন লোক যাকে আমি গালিও দিই না যাকে আমি ভালোবাসি না গালি দিই না কারণে কারণ সে মুসলিম ছিল মুসলিমকে গালি দেওয়া ঠিক না ভালোবাসি না যে সেরকম একটা গর্বিত খারাপ কাজ করেছে সে কারণে ভালোবাসতে পারি না ওকে সেজন্য আমাদেরকে বিষয়টি চিন্তা করা দরকার যে কথা বলছিলাম যে সকলেই তারা হচ্ছেন সাহাবি যারা সেই যুগে ছিলেন আর এজিদের পক্ষে যারা যুদ্ধ করতে এসেছিলেন আমি জানি না সাহাবিদ ছিল কি ছিল না কিন্তু এজিদের পিতাকে মহাবিয়া আল্লাহ তালা আনহ আর মহাবিয়া ছিলেন আল্লাহ রসুল সাল্লামের শালা এবং কাতবে ওহি সাহাবি আর ওই সকল যুদ্ধে যে সকল যুদ্ধে হরত আলীকে আলী রাধি আল্লাহ তালো কেন্দ্র করে হয়েছে মোয়াবিয়া এবং আলীর মধ্যে আর মোয়াবিয়ার দলে যতগুলো সাহাবি ছিল আলীর বিরোধী সকল যুদ্ধ হয়েছে অনুরূপ জাঙ্গে জামাল এবং জাঙ্গে সিফিন সিফফিন এবং জামালের লড়াইয়ে হরত আয়সা রাদি আল্লাহ আলী রাজি আল্লাহ তাল অপোজিটে যুদ্ধ করেছিলেন আরো কিছু সাহাবি করেছিলেন সেই কারণে শিয়ারা সমস্ত সাহাবিকে আজ পর্যন্ত গালি দিয়ে আসে কয়েকজন মুষ্টিময় সাহাবি ছাড়া সকল করে আর যেখানে ওই দেখে কাঁথছে যেখানে দেখবেন সেখানে সাহাবিদের উপর লালত করা হয় অভিশাপ করা হয় আয় সারি আল্লাহার মতো আল্লাহ রসুল্লামের সহ ধর্মিনী মমিনদের মা তার উপর অভিশাপ দেয় যার পাঁচ পবিত্রতার সম্পর্কে আল্লা রা আকাশ থেকে আয়াত অবতীর্ণ করেন তাকে গালি দেয় এটা কি কম ব্যাপার আবু বক্কর উমর হবি আল্লাহ তাল্লাহমাকে খেয়ানতকারী বলেন যে আলীকে খলিফা হয়তো দেইনি খেলাফত ছিনিয়ে নিয়েছে তার আগে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের একটি হাদিস মনে রাখবেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন গালি দিও না কতখানি এবং কত বড় সে সম্পর্কে কিছু ভূতাত্ত্বিক গণ ওয়েট এর ওজন দিয়েছেন বলছেন পঁয়তাল্লিশ হাজার মিলিয়ন টন এতগুলো স্বর্ণ দুনিয়াতে নেই পঁয়তাল্লিশ হাজার মিলিয়ন টন এতগুলো স্বর্ণ যদি খরচ করিটুকু করেছেন হতে না আর যার পাক পবিত্রতা আল্লাহ অবতীর্ণ করেন তাকে আমরা গালি দিব আর যারা এদেরকে গালি দেয় এরকম করে আমরা কি তাদের সহযোগিতা করব আর তাদের নিয়ম নীতির উপর কি আমরা চলবো তাদের দলের কি অন্তর্ভুক্ত হব এটা কখনই হতে পারে না এটা কখনোই ইমান নয় ইমান হলো আল্লাহ রসুল আল্লাহ আব্বুল আলামিন এবং আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যা কিছু বলেছেন যে পদ দিয়েছেন তার উপর অটল থাকা বন্ধুগণ আমি আলোচনা প্রায় শেষ করতে চাচ্ছি আলোচনার সারাংশ আপনাদের সামনে বলে দিই প্রথমত মহরম মাসের দশ তারিখকে আরবি শব্দে বা আরবি ভাষায় আশুরা বলা হয় অর্থাৎ মহরম মাসের দশম তারিখ এই তারিখে মুসা আল ইসাল্লাম ফেরাউনের হাত থেকে পরিত্রাণ পেয়েছিলেন বলে তিনি শুকরানা স্বরূপ রোজা রেখেছিলেন আল্লাহ আলি ইসাল্লাম শেষ নবী তিনি এই সংবাদ পাওয়ার পর তিনিও রোজা রাখেন তার উম্মতকে রোজা রাখার আদেশ দেন ওদের বিপরীত করতে বলেন তাই আশুরার দশ তারিখ তারপরের একটি রোজা কিংবা নয় ও দশ রোজা রাখতে হবে এটা হলো আমাদের রসুল সালামের আদেশ এবং একটি মোস্তাহ শহীদ হয়েছিলেন কিন্তু এটা ছিল আল্লাহ রসুল্লামের মৃত্যুর প্রায় পঞ্চাশ বছর পর আর এই পঞ্চাশ বছর পর এক ঘটনা ইসলামের কোনো বিধি বিধানের সাথে কোনো সম্পর্ক হবে না কারণ ইসলাম কমপ্লিট হয়ে গেছে যেদিন আল্লাহ রসুল সাল্লাম করেছেন আসা বন্ধ হয়েছে আল্লাহ রসুল থেকে বন্ধ হয়ে গেছে ঘটনা ইসলাম ইসলামের সাথে সংযোজন হবে না বিধান স্বরূপ তবে এটি একটি ঘটনা এটি মর্মান্তিক ঘটনা এই ঘটনাগুলির মাধ্যমে আমাদেরকে শিক্ষা নেওয়া দরকার কি করা দরকার ভবিষ্যতে কি করা দরকার এ সকল কিছুর প্লান নেওয়া দরকার এর মাধ্যমে আর কিছু চিন্তা ভাবনা করা দরকার কিন্তু ইসলামের অংশ না আজ মুসলিম করে হুসেন রাজি শহীদ হওয়া কারবালার ময়দানে এই ঘটনাকে কেন্দ্র করে পুরো ইসলামী সমাজের একটা বিরাট অংশকে গোটা আহলুসুন্না জামাতকে মানে দায়ী করেছে এই ঘটনার পিছনে আর ইয়াজিদের সাথী বলেছে বলার পর গোটা আলুসিন্ন জামায়াতকে তারা দোষারোপ করে এমনকি সাহাবাহ কেরামকেও দোষারোপ করে তাদেরকেও গালি বলে উমিন আয়সারদি আল্লাহ তহা আল্লাহ রসুলামের সোহর মিনী তাকেও ছাড়ে না আবু বকের এবং উমারকেও ছাড়ে না এবং এ সকল নীতিনীতির উপর তারা আজও বসবাস করে আজও তারা সেগুলো পালন করে আমরা এরকম রীতি এবং নিয়ম থেকে অবশ্যই দূরে থাকবো যেটা ইসলামের অংশ না নেই যেগুলো তারা করে সেটা পুরো ইসলাম বিরোধী একটা আইন বা নিয়ম কার্যকলাপ থেকে দূরে রাখেন এবং আসলে আসুরার তাৎপর্য এবং বিধান জানা ও মানার তৌফিক দান করেন আমিনামালাইকুমুল্লাহ